বাতিলকে পদতলিত করে ইসলামী পতাকা উড্ডীন করতে পূর্ণভূমি সারসিনা শরীফের সালেহিয়া লেখক মজরিস সালেমের এক ঝাঁক কলম সৈনিক তাগুতের কণ্ঠস্বর রুদ্ধ করে দিকে দিকে আজ তাদের কণ্ঠে শুনি এই সুর আমরা হব সেনা হবেন এই করেছি পন এই করেছি পন মোরা এই করেছি পন ধরব কলম আনবো মোরা জাতির জাগর এই করেছি পন মোরা এই করেছি পন এই করেছি পন মোরা এই করেছি পন আমরা সেনা যুগ জাতির করেছি পন মোরা এই করেছি পন। এই করেছি পন মোরা এই করেছি পন যাদের লেখায় বিপ্লব আনে আধার করে দূর ভন্ড বাতিল পালায় দূরে হুরমোর যাদের লেখায় বিপ্লব আনে আধার করে দূর ভন্ড বাতিল পালায় দূরে ধায় সবেহুরমোর ধেহুরমোর আমরা তাদের হয়ে হব ভাগবান এই করেছি পন, মোরা এই করেছি পন এই করেছি পন, মোরা এই করেছি পন আমরা হব সালেম সেনা যুগ জাতির ধন এই করেছি পন, মোরা, এই করেছি পন এই করেছি পন, মোরা, এই করেছি পন ধর্ব কলম আনব মোরা জাতির জাগর এই করেছি পন মোরা এই করেছি হাফিজ আর অগ্রে মদের মুহি বিশালে সাধু সার সাধু শাহনে সার আমরা জামি সাদি হাফিজ আর পন মোরা, এই করেছি পন আমরা সালে সেনা যুগ জাতির ধন এই করেছি পন মোরা এই করেছি পন এই করেছি পন মোরা এই করেছি পন ধর্ম কলম আনব মোরা জাতির জাগর এই করেছি পন মোরা এই করেছি পন এই করেছি পন মোরা, এই করেছি পন সুপ্ত মেধা জাগিয়ে দিতে আমরা হব বীর আমরা হব মহাদিস না মহান উচ্চ মহান উচ্চ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 এই করেছি পন মোরা এই করেছি পন এই করেছি পন মোরা এই করেছি পন ধর্ম কলম আনবো মোরা এই করেছি পন মোরা এই করেছি পন এই করেছি পন মোরা, এই করেছি পন কুড়ির পাতায় মদের লেখায় সাজিয়ে দেব ঢের সেই লেখাতে ঘুমন্ত সব উঠবে জেগে ফের উঠবে জেগে ফের হাসান কাবিখবো আমার এই করেছি পন মোরা এই করেছি পন এই করেছি পান মোরা এই করেছি পন আমরা করেছি পান মোরা এই করেছি পণ ধর্ম কলম আনব মোরা জাতির জাগরণ এই করেছি পন মোরা এই করেছি পন। এই করেছি পন মোরা এই করেছি পন আমরা পানা ধর এই করেছি পন মোরা এই করেছি পান এই করেছি পন মোরা এই করেছি পন এই করেছি পন মোরা এই করেছি প